আবু সালাবা খুশানী রজিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে বললাম হে আল্লাহ রসুল আমরা আহলে কিতাব সম্প্রদায়ের এলাকায় বাস করি তাদের পাত্রে আহার করি আর আমরা শিকারের অঞ্চলে থাকি শিকার করি তীর ধনুক দিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে এবং প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কুকুর দিয়েও অতএব আমাকে বলে দিন এর মধ্যে আমাদের জন্য কোনটি হালাল তিনি বললেন তুমি যা উল্লেখ করেছ তুমি আহলে কিতাব সম্প্রদায়ের এলাকায় বসবাস করো তাদের পাত্রে খানা খাও তবে যদি তাদের পাত্র ব্যতীত অন্য পাত্র পাও তাহলে তাদের পাত্রে আহার করো না আর যদি না পাও তাহলে ওইগুলো ধুয়ে নিয়ে তাতে আহার করবে আর তুমি উল্লেখ করেছ যে তুমি শিকারের অঞ্চলে থাকো তুমি যা তীরধনুক দ্বারা শিকার করো তাতে তুমি বিষমিল্লা পড়বে এবং তা খাবে তোমার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে যা শিকার করো তাতে বিশমিল্লা পড়বে এবং তা খাবে আর তুমি যদি প্রশিক্ষণবিহীন কুকুর দ্বারা স্বীকার করো ক্ষেত্রে যদি জবে করা যায় তাহলে খেতে পারো